আমর ইবনু তগলিব রজিলাহতআালাহন বর্ণনা করেন আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমরা কেয়ামতের আগে এমন এক জাতির সঙ্গে যুদ্ধ করবে যারা পশমের জুতা ব্যবহার করে এবং তোমরা এমন এক জাতির সঙ্গে লড়াই করবে যাদের মুখমণ্ডল হবে পিটানো ঢালের মতো